যে কাপড় দিয়ে শরীর শর্ত আছে শর্ত মুবাহান। প্রথম শর্ত সেই কাপড়টি বৈধ জায়জ কাপড় হইতে দুই নম্বর তাহের পাক পবিত্র হইতে হবে তিন নম্বর লাইসেফ লাল ভিতরে শরীরে চামড়ার রঙ যেন মানে কি হালাল কাপড় হবে কাকু চুরি করা কাপড় হয় কাপড়টাই চুরি করা ধরেন কাপড়ের দোকানে চাকরি করেন আর একটা থান চুরি করে ঘ খেঁদেছে আর নিজের পাঞ্জাবি জুব্বা বানিয়েছেন নিজের ছেলেমেয়ের বানিয়েছেন হ্যাঁ হ্যাঁ ঘুষের টাকা দিয়ে হারাম কাপড় মোবা নয় তাহলে প্রথম শর্ত হারাল কাপড় দ্বিতীয় পাক পবিত্রিত অর্থাৎ কাপড়ে যেন না কি না থাকে মানুষের পেশাবা বা আপনাদের কাপড়ে দেখে বুঝে এই যে সাদা সুতি কাপড় পরে আছেন অথবা আপনার এইগুলি এই কাপড়ই পরে আছেন ধরেন হ্যাঁ কাপড় পরে আছে এতে বাইরে থেকে দেখেন যে জায়গাটা যে এতদূর গেঞ্জি আছে এতটা দেখা যাচ্ছে না গেঞ্জি শেষ হচ্ছে না সাদা কাপড়ে মোটামুটি যদি খুব মোটা সাদা কাপড় না হয় তাহলে বোঝা যাচ্ছে কিন্তু এই যে রঙিন কাপড় বোঝাচ্ছি ভাইরা কিন্তু বোঝা যায় না এখন বুঝে একটা জুব্বা শুধু এই রঙিন নিচে আর ওপরে আন্ডার প্যান্ট পরে নে ও নেই নেই পায় জামাও নেই শুধু একটা হবে না কারণ চামড়া রং দেখা যায় না কিন্তু সাদা কাপড় পরে আছেন হ্যাঁ সাদা জুব্বা সাদা জুব্বাতে একটু একটু করে চামড়া করে দেখা যাচ্ছে পুরো লজ্জা সব বোঝা যায় না হ্যাঁ যে খুব খারাপ লাগে কিন্তু একটু বোঝা যাচ্ছে যে হ্যাঁ রংটা একটু বোঝা যাচ্ছে তাহলে এতে নামাজ পড়া যাবে যাবে না এই তিনটে